আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তালাহতে বর্ণিত নাবী সাল্লা সাল্লামের সামনে বর্ষা পুঁতে রাখা হতো আর তিনি সেদিকে সালাত আদায় করতেন